আসসালামুকুম ওরিহিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাম ওমানি বাংলার দূরের ও কাচের সম্মানিত সুদী দর্শকবৃন্দ সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা আলোচনা করতে চাই এই পর্দা সমাজে সর্বত্র চালু করা এবং বে পর্দাকে রোধ করার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কী এই বিষয়ে আলোচনা দিয়ে এ পর্বের আমরা সমাপ্ত করতে চাচ্ছি শুধুও দর্শকবিন্দু যথারীতি আমরা আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আর আমার সর্ব বামে রয়েছেন বিশিষ্ট আওয়াল শেখ মুজাফর বিনসেন আসসালাম আর আমার বামে রয়েছেন সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে এই বিষয়টি পরিস্ফুট করে তুলতে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দর্শক বিন্দু পর্দার গুরুত্ব যখন আমরা উপলব্ধি করব। এবং বেপর্দার সর্বনাশা ক্ষতি সম্পর্কে যখন আমরা সম্যক ধারণা লাভ করব। তখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়বে আল্লাহর এই অমুঘবিধানটাকে সমাজে চালু করার জন্য এবং যে সমাজগুলি বেপর্দার দিকে ধাবিত হয়েছে তাদেরকে ফিরে আনার জন্য সমাজের যে সমস্ত দিক বিভাগে বেপর্দার সর্বনাশা প্রভাব বিস্তার লাভ করছে সেই পথকে রুদ্ধ করে একটি সুশীল সুশৃঙ্খল আদর্শ সমাজ নির্মাণে এগিয়ে আসা এটি হবে সমাজের আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর পুরুষ সমাজের জন্য পরীক্ষার বস্তু আর কিছুই নেই এখানে খুব লক্ষণীয় যত নারীবাদী তার শুরু হয়েছে কাজেই নারীদেরকে রিসেপশনে বসাতে পারলে আগের জামানায় এই জন্যই কৃত দাসীদেরকে দিয়ে এই কাজগুলো করানো হতো এখন দাসী প্রথা নেই আমরা কাউকে বাধ্য করতে পারি না যদি কোন যুক্তি প্রলোভন দিয়ে তাদেরকে এই জায়গায় নিতে পারি তাহলে আমরা আনন্দ পাই কিন্তু কোন পুরুষ যদি এই নিজের মনের আগ্রহ লালসাহী বলি আর বলি বা খারাপ প্রবণতা বলি এটাকে নিয়ন্ত্রণ করে এই ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন তিনি নাজাত পেলেন কিন্তু এই নাজাদটা এত সহজ নয় এই জন্যই বলা হয়েছে এখন এখানে দায়িত্ব একটা হলো পরিবারের এটা সবচেয়ে আগে আরেকটা হল সমাজের সমাজের ভিতরে যারা তাদের জন্য আইন হয়ে নেত্রী কাজেই তাদের জন্য আমরা অনেক সময় মনে করি যে আমার কি দরকার আছে কিন্তু আমাদের সমাজের যারা সামাজিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্রীয় নেতৃবৃন্দ মোটামুটি সবাই আমরা মুসলমান মনে করি দিন পালন করি দুনিয়ার সব আইন আমরা ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহ তালা সামনে তো আমাদেরকে যেতে হবে তার অভিভাবকাত নিয়ন্ত্রণাধীন মানুষদের সম্পর্কে জিজ্ঞাসা করি প্রথম দায়িত্ব হলো পরিবারের কর্তার আমরা ব্যাপারে আগে হাদিসা এনেছি আমরা যদি স্বামী এখানে আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই স্বামী তার স্ত্রীকে কে পরাতে চান না এত সুন্দর স্ত্রী যদি বন্ধুরা দেখে একটু না করে তাহলে কেমনই লাগে মজার ব্যাপার কথা একটা পর্দা করতে চাই এখন এখানে মুশকিল হলো যে এই স্ত্রী যদি তার বন্ধুর সাথে কোন খারাপ সম্পর্ক তৈরি করে স্বামী রাগ করে মেনে স্বামী চাচ্ছেন যে স্ত্রী তার বন্ধুর কাছে সেজে যাক বন্ধু তার সৌন্দর্যকে পরিবার ভাঙে এই ধরনের স্বামীরা আমাদের কাছে আসেন এই জন্য আমরা অনুরোধ করব স্বামীর ক্ষেত্রে দুটো এক নম্বর কথা যদি স্ত্রী বেপর্দা হন আর স্বামী তাকে পর্দা মানতে চাপ না করেন তিনি মহাকবিরা গুনায় লিপ্ত কারণ এই ক্ষেত্রে তারপর আইন দায়িত্ব না হলে দায় তিনি হ্যাঁ এটা হলো প্রথম দায়িত্ব যে তিনি চাপ দিচ্ছেন না এটা তার একটা মহা অপরাধ দ্বিতীয়ত যদি চাপও দিলেন না স্ত্রী অথবা সন্তানদের অশ্লীলতা বেহায়াপনা অশালীন কর্মকে মেয়েটা অশ্লীলতা সমর্থন করছেন মৌন আদেশও দিচ্ছেন না মেনে নিচ্ছেন ওই ব্যক্তি দায়গুজ যে ব্যক্তি জান্নাতে খুশবও পাবেন না তিনি শতবার হজ ওমরা এবাদত করলেও এই মহাপের কারণে অথবা ভাই অথবা পিতা তার নিজ নিজ অঙ্গনে যখন পিতার আন্ডারে থাকবে একজন মেয়ে তখন অবশ্যই পিতা তাকে নিয়ন্ত্রণ করবেন যখন স্বামীর আন্ডারে চলে যাবে তখন তার স্বামী নিয়ন্ত্রণ করবে প্রত্যেকে কিন্তু কর্তৃত্বশীল যদি এই ক্ষেত্রে কর্তৃত্ব আমি পালন না করি তাহলে নিঃসন্দেহে সমাজ ধ্বংসের দিকে যাবে এখানে সে দায়ুষের ব্যাপারে যেটা উল্লেখ করলেন দায়ুষ কেন হচ্ছে আজকে এর কারণটা কি তার সাথে উল্লেখ করলেন যে অনেক সময় স্ত্রী চাই পর্দা করতে থাকতে বন্ধুদের সহিদ আসছে আসলে মুস্তিদা আবি আসছে শেখ আলবানী সহি বলছেন পঁচিশশো নম্বর হাদিস যখন ফেরাউন তার লোকেরা এসে আসিয়া যখন চিত করে ফেলে ও আলাইহা দুনিয়া থেকে করলেন। আসিয়া দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নার ঘর দেখে নিলেন এটা প্রমাণিত হয় যখন কোন মহিলা স্বামী কর্তৃক এ ধরনের আচরণের শিকার হবে তখন তিনি ধৈর্য ধারণ করবেন এবং স্বাধীনতা বজায় রাখবেন সেই ক্ষেত্রে আদেশে বেপর্দা চলে স্ত্রী গুণা কেন হবে মজা আছে আমাদের বোনেরাও বা মেয়েরাও একই রকম অবস্থা স্বামী দাড়ি রাখুক এটা চাই না কিন্তু স্বামী বান্ধবীর সাথে আড্ডা দিলে মনে কষ্ট পান আর মা বাবার বর্তমান যুগের সবচেয়ে বড় মাথা বিশেষ করে মেয়েদের সতীত্ব রক্ষা আর সেই জন্য আমরা মূল পালন করি না আমি মনে করি এখানে মূল দায়িত্বটা মায়ের শালা বিরতির পরেও যে বিষয়টি আলোচনা করলাম এতক্ষণে যেটা হলো পরিবারের দায়িত্ব হচ্ছে যে পর্দা এটা সংরক্ষণের জন্য যত্নবান হওয়া স্বামী তার স্ত্রীর উপরে কর্তৃত্ব করে থাকেন জাগতিক বিষয়ে তিনি স্ত্রীকে যদি তার কোনো চাহিদা মিঠাতে তিনি দাফলতি করেন তাহলে তাকে শাসান তাকে বিভিন্ন প্রকারের নির্যাতন করে থাকেন কিন্তু শরীয়তের বিধানের ব্যাপারে তিনি অবহেলা করে থাকেন এ বিষয়েটি যদি আমরা যত্ন সহকারে একটু খেয়াল করতাম তাহলে আমাদের পরিবার একটি সুখের এবং সমৃদ্ধির পরিবারে সমাজের মাঝে মডেল হিসাবে দাঁড়াতো এটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করা উচিত সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ সময় হলো একটা বিরতির বিরতির পরে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনায় আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল निकटे मनोन दिन इष्ट कुरानी कार्यक्रम क्यों करतर खेलान जमीन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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 डायल करल कर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 सुनाय स्वागत जाना आलोचना करते पर्दा संरक्षण बेपर्दार अशुभ বা সর্বনাশা প্রভাব থেকে জাতিকে মুক্ত করতে গেলে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কি এ প্রসঙ্গে আলোচনায় আমরা এসেছিলাম তা আমরা এই প্রভাবে আলোচনায় যেন মুজাফর বিন মকসিন সাহেবকে বলবো যেটা হলো যে সমাজে যারা কর্তৃত্ব করে থাকেন দেখা যায় দুনিয়ার ব্যাপারে তারা কিন্তু ঠিকই সমাজে তারা নেতৃত্ব দিচ্ছেন আর ইসলামেরই বিধানটা লঙ্ঘন করে দি পুরা সমাজটা বিষায়িত হয়ে যাচ্ছে পুরা সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যাপারে তারা কর্মপাত করছেন না অর্থাৎ মনকারকে প্রতিরোধের জন্য তাদের কোন পদক্ষেপ নেই অথচে কি নির্দেশনা দিয়েছে শরীয়ত অভিভাবকদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রত্যেক ব্যক্তি কর্তৃত্বশীল তারপরে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি অভিভাবক এখানে দেশের ইমাম এটা সামাজিক মূল জিনিস তিনি অথবা মসজিদের ইমাম পর্যায়িক্রমে কলেজের প্রিন্সিপাল আবার বাড়ির ক্ষেত্রে হবেন তিনি বাড়ির অভিভাবক সেক্ষেত্রে বাড়ির অভিভাবক যদি সচেতন না হন সেই ক্ষেত্রে সমাজের অভিভাবক তার দায়িত্ব রয়েছে মসজিদের ইমাম যিনি তারও দায়িত্ব রয়েছেন তিনি নসিহত করবেন সামাজিকভাবে এই পর্দার বিধান চালু করার জন্য বা বেপর্দাকে রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এক্ষেত্রে একটা পরামর্শ গন্ডিতে ফিরে আসা যায় যে আমরা শুধু নারীদের বেপরদার ক্ষতিটাই বললাম কিন্তু আগে বলার দরকার অভিভাবকদের কথাটা অভিভাবক হিসাবে যদি দায়িত্ব না পালন করেন হাদিসটা এতটা গুরুত্বপূর্ণ রসদাল্লাম তিন ব্যক্তির উপর সীমধ্যন করে দেন সাল্লা হারিমুল্লা জাননা তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার মধ্যে এক শ্রেণীর কথা বললেন দায়ুষ আল্লাহ যে ব্যক্তি তার পরিবার অশ্লীলতার অনুমতি দিয়েছে অশ্লীলতা চালু রেখেছে এই ব্যক্তির উপরে জান্নাত হারাম করেছেন এ ব্যাপারে বলতে সেখানে একটু যে সে মাসা আল্লাহ চলে আসছে ওই বাবকের কয়েকটা দায়িত্বের ভিতরে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব পর্দার জন্য মায়ের দায়িত্বটাকে কারণ সাধারণত সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মায়ের কি কি ভূমিকা থাকতে পারে একটা সন্তানকে পর্দা করে গড়ে তোলার জন্য একটা মা নিজে পর্দার আলোচনা করেছিলাম ছোটবেলা থেকেই শিশুকাল থেকেই তাকে পর্দার ড্রেস যেমন আজকাল যে শুরু হয়েছে বাচ্চা মেয়ে এমন স্ক্রিন টাইপ প্যান্ট হয় এমন সেন্ডেন্জি পড়ানো হয় যে ছোট একটা কচি মেয়ে পবিত্র মন্তার তাকেও অশ্লীল মেয়েদের অন্য পরিবেশে যাওয়া না যাওয়া এগুলো ছোটবেলা তাকে গড়ে তুলবেন দুই তৃতীয় দায়িত্ব হলো যখন একটু বড় হচ্ছে যখন তার বয়সটা হয়ে যাচ্ছে যে এই এই মানুষ স্লিপ করে বেশি তাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করা এবং জেলের বাদ খাইয়ে ছেড়েছে হত্যা পর্যন্ত করেছে সমস্ত অজান্তে বলে হবে অবহেলার কারণে অতএব তার এই বাড়ছে তখন মায়ের কয়েকটা দায়িত্ব এক যুগে সন্তানদের সবচেয়ে আছে আর দুঃখজনক হলেও সত্য সাহিত্য চর্চার নামে আমরা আজকাল অশ্লীলতা চর্চাই করে থাকি আমাদের সাহিত্য চর্চা মানে হলো অশ্লীলতা চর্চা যার কারণে সে কি পড়ছে তার কাছে কি বই কি ম্যাগাজিন আসছে এগুলোর আমার একটা নজরদারি থাকবে তৃতীয় তো কার সাথে চলছে করবো এগুলো অভিভাবকের থেকে কিন্তু বেশিরভাগ সন্তানরা নষ্ট হয় বিরাট একটা অংশ এখানে একটা জিনিস আমি যুক্ত করতে চাই সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বা সংশ্লিষ্ট শিক্ষক এই ছাত্র ছাত্রী যারা তাদের তিনি কি তাকে শাসন করা তো দূরের কথা অত্যন্ত পরিতাপের বিষয় হল অনেক জায়গাতে বহু দেশে অনেক সমাজে দেখা যাচ্ছে উল্টা বরং হিজাব পরে আসলে আসলে শিক্ষকরা ওই ছাত্রীকে আমরা জানি এরকম নিউজ শোনা যায় যে দুঃখজনক হলেও সত্য স্কুল ড্রেস এর ড্রেস কোড এর আওতায় রীতিমতো বলে দেওয়া হয় যে বোরকা না বোরকা পরা যাবে না তাহলে যেটা করা দরকার ছিল তাদের সেটা না করছে তৃতীয়ত ভূমিকা আমি মনে করি মিডিয়ার আমরা যতই আলোচনা করি সমাজের অবক্ষয় বন্ধ করা যাবে না সর্বশেষ দায়িত্বকে মিডিয়ার ব্যাপারে আমি এটা বলবো যে বর্তমান জগতে মিডিয়া যে পজিটিভ দিকগুলি পালন করছে এটা অত্যন্ত প্রশংসনীয় সমস্ত সেগুলিকে তারা তুলে ধরে আপনার একটা বিহিত ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছেন এই মহৎ কাজগুলির জন্য মিডিয়ার কর্মীরা অবশ্যই প্রশংসা ধন্যবাদ পেতে পারেন দাবিদার এবং তারা অবশ্যই সকলের কাছে তবে সাথে সাথে এটাও আমরা বলবো যে তারা ওই সমস্ত কাজ করতে গিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে আমি যে আজাব ও গজব সমাজকে গ্রাস করবে সেই দিকে কি আমরা দাবি হচ্ছি না জি এখানে অনেকগুলো বিষয় আছে আমাদের অল্প সময় প্রথম কথা যে আল্লাহ করবে সমাজের যারা বিচারক রয়েছেন সমাজের যারা প্রশাসক রয়েছেন সমাজের যারা রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন এদের উপরে ফর্জে আইন হলো বলা কথা বলা পরিবেশ ভালো করার জন্য চেষ্টা করা সেটা দিন যারা সমাজে অশ্লীলতার প্রসার চায় বা পছন্দ করে মুসলিম সমাজে অথবা মেনে নেই তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি কাজেই যারা বেপরদা অশালীনতা এই ড্রেস কোড নামে সংস্কৃতির নামে সাহিত্যের নামে প্রশ্রয় দিচ্ছেন তাদের ক্ষমতা আছে এটা বন্ধ করার বা নিঃসাহিত করছেন না দুনিয়াতে আমরা যত কিছুই বলি না কেন আল্লাহর ওয়াদা যে দুনিয়ায় বেঁচে থাকতেই তাকে আজাবে আলিম গ্রাস করবে এটা ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে হোক বর্জন করা এই সম্পর্কে বিভিন্ন হাদিস আসছে আমাদের বিস্তারিত হাদিসগুলো গুলো আলোচনা হয়তো সময়ে না। আমি শুধু দর্শকদের অনুরোধ করব সর্বশেষ যে আমাদের আলোচনা হয়তো সবাই শুনছেন না যারা শুনছেন তাদেরও দায়িত্ব আছে আমরা হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না থাকলেও মুখ দিয়ে বলার ক্ষমতা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন কুলালা হোক কাউলাল সুন্দর সুন্দরকে নরম করে আদব করে তাহলে আমরা এই শত প্রতিরোধের অন্যায়ের একশো কথা আর সত্য যেটা প্রকৃতি সম্মত এটা একটা কথা অনেক প্রভাব আমরা কাউকে অবজ্ঞা না করি প্রতিটি মোমেনের ভিতরেই ইমানের বীজ আছে তার বেপর্দা দেখে তার হিপ্পি চুল দেখে তার কানের দুল দেখে আমরা তাকে গৃণে না করি বরং তাকে আদর করে দিনের দাওয়াতটা দিই তার ভিতরে ইমানের যে বীজটুকু রয়েছে তাকে পানি ঢালি আমরা দাওয়াতের দায়িত্ব অন্তত যারা আমাদের কথাগুলো শুনছেন সবারই দায়িত্ব যে আমরা দাওয়াতের দায়িত্বটা পালন করি আমরা হাত দিয়ে পরিবর্তনের ক্ষমতা না থাকলেও মুখ দিয়ে দাওয়াত দি। জগতে যে বিপদ ধ্বংস দেখছি সেগুলি যদি বাস্তবতার নির্দিকে আমরা বিচার করি তাহলে দেখতে পাব এমন কিছু জনপদ রয়েছে যেগুলিতে আপনার অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে যেমন আমাদের কর্মফলে এগুলির বিপর্যয় হচ্ছে সুতরাং এই বিপর্যয় থেকে পুরা সমাজটাকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ আল্লাহ আমরা সতর্ক সাবধান হই এবং নির্দেশ করেছেন সুতরাং আমরা একটা মানবো আর একটা মানবো না এটা যেন না হয় বরং পুরো সমাজকে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে গেলে আমাদের উচিত আল্লাহ নির্দেশ কে বাস্তবায়নে সচেতন হওয়া আমরা যারা অভিভাবক যে যে স্তরের হই না কেন সেই নিজ অবস্থানে থেকে আমাদের পালন আল্লাহ রবীন্দ্র আপনি আগাবেন কল্যাণের প্রতি আল্লাহ রবুল্লাবিন তৌফিক দেবেন ইনশা আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায় ও আফিয়ত কামনা করে কামনা করছি আল্লাহ সুহান আমাদের সমাজ থেকে এই অস্লতাকে দূর করে দিন আল্লাহ রবুল্লাবিন আমাদের সমাজে ইসলামী পর্দা কে চালু করার তৌফিক দিন হেজাব কে চালু করার তৌফিক দিন এবং আমাদের আপনাদের আমাদের সকলকে Mm hm আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য आईबैन्ड जी बी बान्डो एल ओ वाईडी 309 6 3401 0241 92 स्टकोड 30-0083 स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमद्री इमेल कुरून admin at peace tv.tv peace tv मानोबतर समधान असलामू अलैकुम আমি মোহাম্মদ বদরুদ্দুজানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা